মোরাজা রাহমতুল্লা আলহী হতে বর্ণিত জনৈকা মহিলা আইসার আদুল্লাহ তাল্লা আনহাকে বললেন হায়সকালীন কাজা সালাত পবিত্র হওয়ার পর আদায় করলে আমাদের জন্য চলবে কিনা আয়সার আবদুল্লাহ তালাহ আনহা বললেন তুমি কি হারুরিয়া অর্থাৎ খারিজুদের এক দল আমরা নবী সাল্লা সাল্লামের সময় ঋতুপতি হতাম কিন্তু তিনি আমাদের সালাত কাজার নির্দেশ দিতেন না অথবা তিনি অর্থাৎ আয়সার আদুল্লাহ তাল আনহা বলেন আমরা তা কাজা করতাম না